আবদুল্লাহ হিবনু উমর রজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রোগ যখন খুব বেড়ে গেল তখন তাকে সালাতের জামাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন আবু বকরকে বলো সে যেন লোকদের নিয়ে সালাত আদায় করে নেয় আয়শা রজিয়াল্লাহ তাল্না বলেন আমি বললাম আবু বক্র রজিয়াল্লাহ তাল্ অত্যন্ত কোমল মনের লোক ইরাওতের সময় কান্নায় ভেঙে পড়বেন তিনি বললেন তাকেই সালাত আদায় করতে বলো আয়েশা রজিয়াল্লাহ তাল্নাহা সে কথার পুনরাবৃত্তি করলেন তিনি আবার বললেন তাকেই সালাত আদায় করতে বলো তোমরা ইউসুফ আল্লা সালামের সাথী মহিলাদের মতো এই হাদিসটি জুহরি রহমতুল্লাহ আলাহি হতে বর্ণনা করার ক্ষেত্রে জুবাইদী জুহরির ভাতিজা ও ইসাক ইবনু ইয়াহিয়া কালবী রহমতুল্লাহ আলহী ইউনুস রহমতুল্লাহ আলহি এর অনুসরণ করেছেন এবং মামার ও ওকিল রহমতুল্লাহ আলাহি জুহরি রহমতুল্লাহ আলাহিয়ার মাধ্যমে হমজাহ রদিয়াল্লাহ তালাহুর সূত্রে নব্বী সাল্লাহ সাল্লাম হতে হাদিসটি মুরসাল হিসাবে বর্ণনা করেন